জাবির ইবন আবদুল্লাহ রজিয়াল্লাহ তু আল্লাহ্ন হতে এও বর্ণিত আছে যে নাবি সাল্লাহ আলাইস্লাম দাঁড়িয়ে প্রথমে সালাত আদায় করলেন এবং পরে লোকদের উদ্দেশ্যে ক্ষুদবা দিলেন যখন নবী সাল্লাহ আলাইসাল্লাম খুদ্বা শেষ করলেন তিনি মেম্বর হতে নেমে মহিলাগণের কাতারের নিকট আসলেন এবং তাদের নাসিহাত করলেন তখন তিনি বিলাল রজিয়াল্লাহ এর হাতে ভর করেছিলেন এবং বিলাল রজি আল্লাহ তার কাপড় ছড়িয়ে ধরলে নারীরা এতে সাতকার বস্তু ফেলতে লাগলেন আমি আতার রহমাতুল্লাহ আলাহিকে জিজ্ঞেস করলাম আপনি কি এখনও জরুরি মনে করেন যে ইমাম খুদ্বা শেষ করে নারীদের নিকট এসে তাদের নাসিহাত করবেন তিনি বললেন নিশ্চয়ই তা তাদের জন্য অবশ্যই জরুরি তাদের কি হয়েছে যে তারা তা করবে না